উম্বুল মুমিন আয়সা রদিরাতা আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ তালা মুকিম অবস্থায় ও সফরে দুরাকাত করে সালাত ফরাজ করেছিলেন পরে সফরের সালাত আগের মতো বহাল রাখা হয় আর মুকিম অবস্থার সালাত বাড়িয়ে দেওয়া হয়